No आप पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगलेशे पीटिविंगल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 আসসালামু আলাইকুম ওরিহি ওবরাকাত রহমান রহিম আলহামদুলিল্লাহ মুমস্লাইবীন ওমন্তুল ইউদ্দিন ও সালাম কাসিমআ দূরেরও কাছের সম্মানিত সুদী দর্শক যারা পৃথিবীর যে জায়গা থেকে আমাদের সাথে পৃথিবীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি ও শুভেচ্ছা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের মজলিসকে শিক্ষার মজলিসে পরিণত করেন এবং আপনাকে আমাকে সকলকে সত্য জানার ও বোঝার এবং সে অনুযায়ী আমল করার তভিদান করেন আমিন শুধু দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আর তার অংশ হিসাবে যেটা আলোচনা করবো সন্তান জন্মকেন্দ্রে কিছু কুসংস্কার নিয়ে বিগত কয়টি পর্বে আলোচনা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে কুসংস্কারের মাত্রা এত বেশি মনে হয় না যে এই আলোচনা যথেষ্ট হবে আরও একটু আলোচনা প্রয়োজন আর এই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডানে উপস্থিত আছেন বিশিষ্ট আইনমেদিন ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার এবং আমার বাম থেকে উপস্থিত আছেন বিশিষ্ট আয়ালেমদিন তরুণ প্রতিবার শেখ মুখলে বিশিষ্ট আয় শেখ শহীদ আপনাদের সাথে রয়েছি আমি হারুন হাসিন বলছিলাম যে সন্তান জন্মকেন্দ্রিক কুসংস্কার অনেকটি কুসংস্কার আমাদের রয়েছে আমাদের সমাজে রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যে সন্তান জন্ম হলেই এই সন্তানকে নিয়ে এমন একটি টানাপোড়ের সৃষ্টি হয় যে নানিকে নানাকে এই সন্তানের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হবে আর না করলে নানি নানা উপেক্ষিত হবেন আর সেজন্য জুলুমের হিড়িক কোথাও গরু জবাই করতে হচ্ছে কোথাও খাসি দিতে হচ্ছে অথচ আখিকার কোনো বালাই নেই অনেক কুসংস্কার দেখছি নিয়ে কথা বলার জন্য আল্লা প্রদত্ত ব্যবস্থা পাইসালাম যখন সপ্তম দিন আসলো তখন পিতা জন্য তিনটা দায়িত্ব যদি ছেলে হয় তাহলে সমবয়স্ক দুটা ছাগল এক বছর হলে ছাগল জায়জ হয়ে যায় তাহলে সমবয়স্ক দুটা ছাগল আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা ছাগল আকিকা দেবে তারপরে সেই পরিমান রূপা হোক বা যাই হোক সৎকার করে দেবে এই কাজগুলি হলো সন্তানের জন্য রব্বানি ব্যবস্থা তার জীবনে নিরাপত্তা আল গোলাম একিক শিশুর নিরাপত্তা খেলাপ এর কোনো দলিল নাই আর নবীম কখনো কোরবানির সাথে কোরবানি আর সারা বছরের অনুষ্ঠান যখনই জন্ম হবে তখনই করবে আর কোরবানি হলো একবার শুধু আধার মধ্যে সন্তানো মাস আগে আমি কি এগারো মাস পরে কোরবানির জন্য অপেক্ষা থাকবো বলা হলো জাজুরা করেন না উনি বললেন মা জল কাছে আশ্রয় চাই আমি তো এটা তো উঠ কোরবানি করার বিষয় না এটা যেটা দিয়া করা ছাগল সেটাই নিত জবাইর মাধ্যমে সেটা কি ছিল ওখানে শিশুর জীবন রক্ষা করা হয়েছে বাবা ছাগল ভেড়া দিয়ে আর এখানেও আল্লাহ তিনি বলেন যা করেছেন এটার উপর ই ফাতে আর আমরা সামনে আগাম এখন এই যে সন্তানের আখিকা বাদ দিয়ে যে আমাদের সমাজে এটা দেখা আছে যে এই নানিকে একটা গরু দিতে হবে কয়েক কেজি চাল নিয়ে যাবে ডাল নিয়ে যাবে এলাকা বেশি এলাকা একরকম আছে তারপরে এটা গরু দেবে যে গরুটা বড় হবে আসলে এই কথাটা যদিও আগের প্রসঙ্গ ছিল ভুলে গেছি আমরা সন্তান জন্মের সময় আপনি বললেন যে নানিকে আসতে হবে চাল ডাল অনেক কিছু নিয়ে আসতে হবে বরং সন্তান মায়ের পেটে যখন থাকে তখনও কিন্তু আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে যে সাত ধরনের ফল নিয়ে এসে খাওয়াতে হয় বাচ্চা দিতে হবে সাথে ফল মূল কিনে একবার সব হলো নানার উপরে ঝামেলা অন্তর্ভুক্ত কিন্তু এগুলি যদি মনে করা হয় যে না করলে দোষারোপ করা একজন দিতে পারে নাই দেয় নাই বা নানি মনে করেছেন যে এটা নাই দেব না অথবা দেখা যে নানি বুঝতে পারে না সরিয়ে তার নাই দেন নাই কিন্তু এই সন্তান যে যখন দাদির কাছে গেছে দাদার কাছে তারা সবাই যৌতুক এগুলি উচ্ছেদ হয়ে যাওয়ার প্রয়োজন সমাজ থেকে অবশ্যই কুপ্রতা কুসংস্কার সব মেয়েদের উপরে তারপরে আবার ফিটে নিয়ে যেতে হবে আপনার মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাবের বাড়িতে এই ফিটার বোঝা বহন আমরাও কত করেছি তার কিন্তু হবে সমাজের দাবি সামাজিকতা এই দোহাই দিয়ে যে শত শত মন মিষ্টি নিয়ে যেতে হবে এগুলি তো ভিক্ষাভিত্তি দুইটা খাসি দিতে হবে এবং এতগুলো আটা দিতে হবে এতগুলো চাওয়াল দিতে হবে ব্যবহার বলা হয় এটা সম্পূর্ণ এভাবে চায়া নেওয়া বা প্রথাটা সংস্কার এবং এটা চোর হয়ে তাকে খাওয়াতে হয়েছে তো তার ইচ্ছার বাইরে কারো সন্তুষ্টির বাইরে তার সম্পদ খায় খালি যদি আছে যে পিতা মাতা আকিকার গ্রস্ত খেতে পারবে না এটা একটা ধারণা আছে এটা আমরা আরেকটু ক্লিয়ার করে দিতে পারি আকি কার সেই কুরবানির গোস্তর মতই হবে সম্ভব অনুযায়ী কিন্তু তবে আবার বিষয় আছে আমাদের সমাজে যে আঁকিকা কেন্দ্র করে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় মেনে চলা মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানীম্মদার হুসেন इनन चे। गुणावली जानते देखा अनुष्ठान इस्लाम माना दुनिया भी आज रात आप पुनो सम्प्रचार सकाल आठ टेल टी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 व्यवसा सम्पर्की रही इसलमर अन्य नीतिमाला जानून अनुष्ठान जो इसलमी लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए একটা বিষয়ের উপরে আলোচনা হয় কিন্তু এর খুঁটি খুঁটি দিক তুলে ধরা হয় না আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা ডিসকাস করছি গুরুত্বপূর্ণ বিষয় জি স্যার আমরা বলছিলাম যে যে সেটা সাধারণ ভাবে দিনে তারিখ লজ করে তারপরে আবার আকিকা কেউ করে কেউ করেন না কেউ এক বছর পরেও করেন এগুলি সবই আসলে সন্ন্যী কাজ সপ্তম রাখা উচিত সপ্তম দিনে করাটাই হচ্ছে সন্ন্যার সঠিক সময় আমাদের অনেক বন্ধু আছে বলবে এই দেখো মৌলী সাহেবেরা মেয়ে হলে খালি ঠকা দেখো এখানেও ঠকিয়েছে ছেলের জন্য দুইটা আর মেয়ের জন্য একটা ওনারা তো বললো মৌলবীদের কাজে হলো একটা যোগ্যতা দিয়ে মাধ্যমে সৃষ্টি করেছেন তার ভিতরে আল্লাহ যোগ্যতা দিয়েছেন সাংঘাতিক যোগ্যতা আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ছেলেদেরছে তো যেহেতু মার হনিকা বলা হচ্ছে যে এই হলো নিরাপত্তা টিকা এই নিরাপত্তা টিকাটা দিলে একিকাটা দিলে শিশু বিভিন্ন মসিবত থেকে বেঁচে যাবে আর আমরা জানি ছেলেদের জীবনটাই সবচেয়ে বেশি রিস্ক কারণ যত চাইনিজ কুয়েলের কোপ যত পিস্তলের যত না আবার শরীরের মধ্যে কিন্তু প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি নিরাপত্তা ঠিক ওখানে সিঙ্গেল আর আল্লাহ তাহলে তার খরচ কমিয়ে দিয়ে তার মান বাড়িয়ে দিল তাকে প্রতিরোধ ক্ষমতা বেশি দিয়ে সম্মানিত করলো আর দুষ্ট বেশি এই জন্য আগে আমরা বলেছি ছেলেদের জন্য সবচেয়ে উত্তম প্রিয় নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান এরপরেও যদি না হয় কমপক্ষে সঠিক সুন্দরতা বুঝা যায় যেমন মানে আমি নামের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে আমরা বাংলা ভাষী যারা এই নামের মধ্যে আমাদের সমস্যা রয়েছে আমি দেখেছি উর্দু ভাষী দেশে ধর্ম যারা আমরা ব্যাপার আমাদের নাম রাখতে গিয়ে আবার অনেকে অতিভক্তি মানে খুব বেশি করে যেমন কেউ রাখে গোলাম উন্নী ধরে নেন এই নামটাই মোস্তফা এই নামগুলি খুব সম্পৃক্ত হইলো কিন্তু বিষয় আসলে ভিন্ন সম্পূর্ণ বেদাহাতি কমপক্ষে বেদাহাতি নাম বলবো আমরা কোথাও এরকম আছে যে আব্দি ছেলে নয় দ্বিতীয় গোলাম অর্থ যদি হয় দাস তাহলে এটা আরো সের কি বিষয় মানুষ হলো আল্লাহর দাস এমনকি আশ্চর্য অনেক সময় আমরা কাউকে ব্যক্তি হিসাবে বলছি না আমরা এটা নামের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি কারণ আমি আল্লাহ তিরিশ জন ভণ্ড নবী আসবে বরং বিবেকবানের কাজ হলো যদি কারো ছেলে মেয়ের নাম এই ধরনের সেই জটিলতা আসার আগে যখন এই সুযোগ হবে তখন এইটাকে সুন্দর নাম রাখবে সবচেয়ে উত্তম তো হলো আল্লাহ নামের সাথে আব্দ যুগ যোগ করে ঠিক আছে নামের যে আপনার স্তর রয়েছে এই নামটা করা যায় না এমন দুর্বুদ্ধ নাম রাখে আমাদের মানে নাম রেখে শেখ এরম করে যে তার একটা পার্ট নিয়ে দেখা আল্লা নামগুলির সাথে আবদন যোগ করে সেটি সম্পূর্ণ নাম নাম তখন বলতে হবে তখন রহিম সাহেব করিম সাহেব বললে কিন্তু কোন এক প্রয়োজন দেখা দিয়েছে হয়েছে নামে ছিলাম দেখা গেলো যে একজনের নাম মোহাম্মদ তো তার নাম মোহাম্মদ আলী হয় যদি আপনি না বলেন যে কি মুসলমান না এই ধরনের মানে যে নামের শেষে আলী লাগাবে না হলে হোসাইন লাগাবে না হলে হাসান লাগাবে বিভ্রান্তি কেউ যদি কেউ এই ধরনের শিয়াদের সাথে তাল মিলিয়ে এটা রেখে থাকে তাহলে অবশ্যই গর্ভিত খান কিন্তু আপনার এটাকে ওই বরকতে যে হোসাইন জি জি এরকম অর্থ হয় না শাহাদাত হোসাইন এরকম অর্থ মিলে শাহাদ মানে মানে সুন্দর সাক্ষ্য আর সুন্দর আল্লাহ নিরানব্বই নামের সাথে বন্দের নাম নিয়ে একটু ধারণা দেওয়া তবে বন্দের নাম সম্পর্কে কিছুটা আবার যেমন কাউকে নাম রাখা হয় জান্নাতুল জান্নাতুল ফেরদস কি জিনিস এটা একজন মেয়ে মানুষকে নামকরণ করা বা ছেলেকেও হোক কখনো এই জন্য নামকরণ করা ঠিক নয় আবেগী হয়ে এই নামগুলি রাখা হয় অর্থ জেনে বলবো সুন্দর আমরা চয়েস করব। সুন্দর নাম চয়েস করার একটা কারণ কেয়ামতের দিন বা মরণের পরই বলা হবে ফলানো ফলান এটা ছেলে উমুক फातेम नाम रखे और हासन हसन फातेमा क्यों जदि मुद नाम इत्यादि धारणा थके ठीक ना धारना है क्यों जो आकिका दिए नाम रखे নামটা পরিবর্তন করা যাবে না করতে গেলে একটা আসর কিন্তু ব্যক্তির উপর এই জন্য নবীজি কোন দায়িত্ব দেওয়ার আগে নাম জিজ্ঞাসা করতেন একবার হচ্ছে ওমর কাছে ব্যক্তি আসলো চাকরি চাওয়ার জন্য তোমার নাম কি তোমার বাপের নাকি সার্রাকি জানলাম সারাকি সাংঘাতিক চোর তো উনি বলে আনতা বললি কেমন ছু নাম নিষিদ্ধ করা হয়েছে তার নামের মাঝে দুটো দিক আল্লাহ রাসুলাম নিষেধ করেছেন একটা যে নামটার কারণে যদি নিজের প্রশংসামূলক বেশি বোঝানো হয় সেই নামটাকেও নিষেধ করা হয়েছে আর একটা হলো নামের কারণে মধ্যে ধারা নামের পেলাম এক ব্যক্তিকে তার নাম হলো সাকিব এই জন্য সবসময় রোগ বেদি লেগে থাকবে শতাব্দী নেহায় অন্যায় কথা। সম্মানিত সুদর্শক আমরা আজকের এই আলোচনায় জানতে পারলাম যে সন্তান কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার হয় তার একটা মারাত্মক জলুম হচ্ছে সন্তান এটি আল্লাহর নেয়ামত সে নিয়ামত পেয়ে নানা নানি বেঁচে থাকলে খুশি হয়ে তারা যাবেন দেখবেন দোয়া করবেন এটাই বড় তাদের গাড়ির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থদণ্ড এবং এক প্রকারের ডাকাতির মতো এই অপরাধ এই অপরাধগুলি তাছাড়া রয়েছে হাদিয়ার নামে একটা হিড়িক এবং কাপড় ধোয়ার নামে একটা হিড়িক অনেক গরিব মানুষ আছে তার সাধ্য নেই সামর্থ্য নেই সে দেখতে যেতে চাচ্ছে কিন্তু লজ্জায় সে যেতে পারছে না আত্মীয় নিজেকে সে কণ্ঠিত মনে করছে হায় আমি আত্মীয় সামর্থ্য মন টান দেখতে কিন্তু এই সামাজিকতা আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে আসুন আমরা এই সামাজিকতার সকল বন্ধনকে ছিন্ন করে দিয়ে আমরা কুসংস্কারকে সবকে আমরা দূর করি ইসলাম সামাজিকতাকে নিষেধ করেনি, কিন্তু কুসংস্কার যখনই আসবে তখন সেটা অবশ্যই নিন্দনীয় অবশ্যই বর্জনীয় আসুন সকল প্রকার কুসংসার হতে আমরা মুক্ত হই আল্লাহ রব আল আমার সকলকে তো অভিযান করুন আহিনাম আলিকুম ওরমতুল্লাহরাত Ah, ah, ah. থেকে কার মাধ্যমে মাধ্যমে তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যেই জন্য ব্যবহার করছি সেই জন্য ব্যবহার করতে হবে জন্য তুলে ধরার যেটা এটার নামে আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবুকিয়া জাহাঙ্গীর উপস্থাপনা হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপত श आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 प्रति शुक्रवार बुधवार रत नटाय पुन सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीट टी बांगल्